আর ইবনু উমর রদিয়াল্লাহ তালাহু রাওহার শেষ মাথায় ইরক অর্থাৎ ছোট পাহাড় এর নিকট সালাত আদায় করতেন সেই ইরকের শেষ প্রান্ত হল রাস্তার পাশে মসজিদের কাছাকাছি মক্কা যাওয়ার পথে রাওহা ও মক্কার মধ্যবর্তী স্থানে অবস্থিত এখানে একটি মসজিদ নির্মিত হয়েছে আবদুল্লাহ ইবনু উমর রদিয়াল্লাহ তালাহু এই মসজিদে সালাদ আদায় করতেন না বরং সেটাকে তিনি বাম দিকে ও পেছনে ফেলে অগ্রসর হয়ে ইরকের নিকটে সালাত আদায় করতেন আর আবদুল্লাহ রাজিয়াল্লাহ তালান্ন রাওহা হতে বেরিয়ে ওই স্থানে পৌঁছার পূর্বে জোহরের সালাত আদায় করতেন না সেখানে পৌঁছে জোহর আদায় করতেন আর মক্কা হতে আসার সময় এ পথে ভোরের এক ঘন্টা পূর্বে বা শেষ রাতে আসলে সেখানে অবস্থান করে ফজরের সালাত আদায় করতেন